আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি কিতাবর রাকায় থেকে অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিসগুলো সম্পর্কে শহিব বখারি এবং মুসল থেকে বাছাই করা হাদিসগুলোর আলোচনা আমরা শুরু করছি এই করবো সেটা হচ্ছে নবী করিম সাবিল। ছোট্ট একটা হাদিস কোন ফিদুনিয়া কাুন আউ সাবিল তুমি দুনিয়া এমনভাবে থাকো যেমন তুমি একজন আগন্তক হিসাবে এসেছ অথবা রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছ একজন মুসাফের এই হাদিসটি উপলক্ষে রাবি বর্ণনা করেন যে আব্দুল্লাহ মিন অমর রাজি আল্লাহ যখন হাদিসটি বর্ণনা করতেন তিনি নিজে কিছু কথা অ্যাড করেছেন সেখানে তিনি তখন অ্যাড করেছেন ইদা আমসঈ ফাল তাদের সবাহ ও ইদা আসবাখা ফালাহান তাদের মাসা ও খুদ্া লিমা রেকা ও মিন হায়াতিকা লিমা অতিকা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 আর তিনি আরো অনস্তিগত করতেন তোমার স্বাস্থ্য যখন ভালো থাকে অসুস্থ অবস্থা আসার আগে যা পারো স্বাস্থ্যকে কাজে লাগাও আর তিনি আরও বলতেন যে তোমার এই হায়াতটা একটা নিয়াম যতক্ষণি হায়াত আছে মৌধ আসার আগে হায়াতটাকে কাজে লাগিয়ে ফেল এই দুটো হাদিস নবী করিম সাল্লামের সরাসরি হাদিস যে বক্তব্যটা এবং তার সঙ্গে এমনি অমর আদি আল্লাহ আনহুমা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 একজন মুসাফির যাত্রা বিরতি করে অনেক সময় আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে বা এক শহর থেকে আরেক সহায় পাঁচশো মাইলের জার্নি করেন এক হাজার মাইলের জার্নি করেন দুশো মাইলের জার্নি করেন কিছুক্ষণ পরে আপনি যাত্রা বিরতি করবেন এমন কি বাসে কোচে ট্রেনে গেলেও বিশেষ করে বাসে কোচে গেলে তখন ড্রাইভার কেউ রেস নিতে হয় থামে কিছুক্ষণ বিশ্রাম নেই কেউ খাওয়া দাওয়া করে চা পানি খান আবার চলে যাবেন বিশ্রামের জায়গা হচ্ছে আবিরু সাবিল মুসাফের মতো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 বেডে শুয়ে শুয়ে নামাজ পড়ার কারণে ঘরে বসে নামাজ পড়ার কারণে আল্লাহ তাকে বাড়িয়ে দাও অবহেলা করোনা গাফলতি করোনা হায়াতিকা কাবলামা হতে আরে ইটসেলফ একটা বড় নিয়ামত গাফলতি করোনা মৃত্যুকালে প্রত্যেকটি লোক আফসোস করবে আহ আমার মৃত্যু চলে আসলো আমি তো যথেষ্ট আসতে পারিনি তিনি স্মরণ করিয়ে দিলেন অমির হায়া থিকা লিমা থিকা তোমার হায়াত থাকা অবস্থায় মহুতের আগেই মহুতের পরের জিন্দিগির জন্য বেশ কিছু সম্বল জোগাড় করতে দেরি করো না তুমি আফসুস করবে হাতি কাজ লাগিয়ে ফেল এই যে দুনিয়ার ব্যাপারে নিজেকে আগন্তুক মনে করা ক্ষণস্থায়ী মনে করা সম্পদ বাড়ি ঘর সব মজবুত করে পাকা পোক্ত করার চিন্তা ভালো আসে না বেশি সাহাবি আবুজার রাজি আল্লাহ আনহুর বাড়িতে ঢুকলেন একলো। তিনি ওনার বাড়িতে ঢুকে দেখলেন যে ঘরে কিছু নাই ফাজ ইউকালি বুবা সাহুফি বাড়িতে তিনি ঘরের দিকে একটু তাকালেন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 বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আলকোরনের জ্ঞানের জন্ডাধারায় মানব হৃদয় আপনি কি চান দু জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন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 কত সুন্দর পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রায় সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ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 এই জমিন আল্লাহবা তো আমি হয়েছি। অথবা আমি খরিদ করেছি খরিদ সূত্রে মালিক হয়েছি একদিন আমার ছিল না এটা কয়েক দিনের জন্য আমার হয়েছে আমার পরে কার কাছে যাবে মালিকারা আমার ওয়ারিদের কাছে যাবে ছেলে মেয়েদের কাছে যাবে তো আমার কাছে থাকলো না অথবা বিক্রি করে দিবে আমার বললেন যে এই বাড়িতে থাকার জন্য তো নিশ্চিন্তে ঘুমানোর জন্য তো কোনো সুযোগ নাই যে কোনো মুহূর্তে আমাদেরকে বের করে দেওয়া হতে পারে এই দুনিয়া থেকে আখেরাতে নিয়ে যাওয়ার নোটিশ চলে আসতে পারে আরেকজন বাড়িতে। ঠিক এরকমই মেহমান গেলো তারা ঘর বাড়িতে কোনো জিনিসপত্র দেখে না এদিক ওদিক তারা চোখ দিয়ে তাকালো নারা ফাঁকালুলাহু ইনানা বাড়িতে তাহেল আপনার ঘর দেখে মনে হয় যেন এই বাড়ি ছেড়ে আপনারা অন্য বাড়িতে চলে যাবেন কি অন্য কোনো যাওয়ার জন্য আপনারা রেডি হয়ে আছেন নাকি কোনো জিনিসপত্র কিছু দেখা যাচ্ছেন না ফাঁকা লা ওলা কি উত্তরা দু তার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 ইনার দুনিয়া কাজের মুখ বেড়াতা পৃষ্ঠ প্রদর্শন করে তোমার থেকে চলে যাচ্ছে দুনিয়া তোমার থেকে চলে যাচ্ছে বলে কুল্লি বানুন কিন্তু জানো কি দুনিয়ার মানুষগুলো কেউ আখেরাতের সন্তান কেউ দুনিয়ার সন্তান কেউ দুনিয়াদার আর দিনদার আখেরাত মুখীন হিসাবন আমাল আজকে আমল করার প্রচুর সুযোগ রয়েছে এই সুযোগ চলে যায় তোমার হাত থেকে আজকে তোমার কেউ হিসাব নিচ্ছেন না এমন দিন আসবে তোমার সামনে কালকে সেদিন তোমার শুধু হিসাব চাওয়া হবে আর কোনো দিন আমলে সুযোগ দেওয়া হবে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আখের আছেন প্রতিদিন প্রতি রাত প্রতি সপ্তাহ প্রতি মাস আমাদের যাত্রা চলছে কবরের দিকে আমাদের যাত্রা কন্টিনিউ করছে এই জাননি এই যাত্রার কিন্তু কোনো বিরতি নেই হয়তো আমরা ঘুমাই আমি যখন ঘুমাই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 আল্লাহ কাছে সবাই যাচ্ছে কিন্তু কি নিয়ে যাচ্ছে সেটাই হলো কথা এই যে প্রতিদিন রাতের আমলগুলো করে করে যে ব্যক্তি এমন আমল করলো যে আমলগুলো সব নেক আমলে জমা হয়ে গেল আর তাকে কেমতের দিন যখন দেখা হয়ে যাবে আল্লাহর সঙ্গে দান হাতে তাকে আমল নামা দেওয়া হলো তার জন্য অতি সহজ হিসাবের ব্যবস্থা হয়ে গেল আর সেই দান হাতে আমরনামা পেয়ে সে তার ফ্যামিলির কাছে পরিবারের কাছে দৌড়ে গেল খুশি হয়ে তাদের কাছে খবর দিতে গেল যে আমি ডান হাতে আমরনামা পেয়ে গেছি আমার হিসাব সহজ হয়ে গেছে আমি নাজাত পেয়ে যাচ্ছি ও আম্মা আমান উতিয়া কি বাহু ফাঁসা ফাইয়া তোরা আর যার আমল নামা দেওয়া হলো পৃষ্ঠ দেশে পিঠের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 অয়াস সাইরা তাকে জাহান নামে যেতেই হবে কেন ইন্না হু কানি আহ মাসরুরা দুনিয়ায় পরিবার পরিজনের মধ্যে আমোদ ফুর্তি করতে গিয়ে খুব এনজয় করার জন্য খুব ব্যস্ত ছিল আখেরাতের কথা মনে করা কোনো সময় ছিল না দুনিয়াকে পারমানেন্ট ঠিকানা মনে করেছে এখানে সম্পদ এবং সুখ তার জন্য চূড়ান্ত হয়ে গেছে ইন্না হুদান না আল্লাহ সে কখনো চিন্তা করেনি যে তাকে এভাবে আল্লাহর কাছে যেতে হবে ধরা পড়তে হবে এভাবে তাকে আটক করা হবে বেলা ইন্না রব কানা কানাবিহি বা অবশ্যই তার রব তাকে সব সময় দেখত সব সময় তাকে ওয়াচে রেখেছে আল্লাহ কি আমাদের সব কাজ দেখেন না কে আল্লাহ আল্লাফরমানি করছে সারাদিন রাত আল্লাহ তালা তাকে ওয়াচে রেখেছে। নজরে রেখেছেন কখনো আল্লাহ নজরের বাইরে সে যায়নি এবং এই দিন আল্লাহ আল্লাহতালা তাকে ধরবেন সে কথা আল্লাহ তালা তাকে স্মরণ করে দিয়েছেন আল হাসান রহমতুল্লাহ আলাই প্রত ইমাম দাবে তিনি বলেছেন আলম্লে প্রকৃত মোমেন দুনিয়াতে বসবাস করে একেবারে অপরিচিত আগন্তক মেহমানের মতো দুনিয়ার একটু অসুবিধা পড়ে গেলে এটা তাকে এত বেকার আর করে দেয় না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 একটা খুশির খবর তার কাছে এত খুশিতে একেবারে আহামরি হয়ে যাওয়ার অবস্থা হয় না একটু কষ্টের খবর তার কাছে এত কষ্টের কারণ হয়ে যায় না কারণ তার মাথায় তো আরেক পরিসানি আছে যে আখেরাতের কষ্ট থেকে বাঁচতে পারছে কি আখেরাতের সুখ শান্তি তার কপালে জুটবে কি সেটা তাকে এত পরেশান করে রাখে দুনিয়ার কষ্ট তার কাছে এত কষ্টের কারণ হয় দুনিয়ার মজা আকর্ষণ পজিশন সম্মান সম্পদ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 তার মাথায় শুধু এই পেরিসানি ঘুম থেকে উঠে এই পেরিসানি নিয়ে ঘুমোতে যায় সেই পেরিসানি নিয়ে সারাদিন হিসাব করে কোথায় কত টাকা দেখেছি কিভাবে আছে আল্লাহকে ডাকার তার কোনো সময় নেই আত্মসমালোচনা করার মহাসাবা করার সময় নেই ঠিক কথাই আল হতে আলে বলেছেন যে সেটা হচ্ছে আনুন শাহ আনুন অলিন তার একটি দৃষ্টিভঙ্গি দুনিয়া নিয়ে অন্য মানুষ মানুষের অন্যরকম দৃষ্টিভঙ্গি দুনিয়াদারদের দৃষ্টিভঙ্গি আর দিনদার দৃষ্টিভঙ্গি কখনো এক পর্যায়ের নয় দুইজনের মধ্যে আকাশ এবং জমিনের তফাত রয়েছে আকাশ পাতালের তফাত রয়েছে হাসান তিনি তার বক্তব্য বলেছেন তোমার হায়াতটাকে তুমি এমনভাবে ধরবে ইন্মুয়া কুল্লামা মাদা মাদা বা এই যে তোমার হায়াতটা এত বড় নিরামত তোমার যখন এক একটি দিন চলে যায় তোমার হায়াতটা কি আসলে কতগুলো দিনের সমষ্টি কারো হায়াত যদি ষাট বছর আশি বছর তাহলে এগুলো দিন বানাচ্ছে কত শত দিন হলো না কত হাজার দিন হলো তাহলে এক একটি দিন যখন খসে যায় তোমার নিজের অস্তিত্বের অংশ খসে যাচ্ছে এবং এভাবেই তোমার একদিনগুলো শেষ হয়ে যাবে তোমার অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে তুমি এরকম হিসাব করো বসে বসে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 এটাকে আমরা অংশ মনে করি না দাউদাত রহমাহ একজন সালফেস আলহিনের আলেম তিনি বললেন দুনিয়ার এই জিন্দিগির রাত এবং দিনগুলো এক একটা স্টেশন স্টেশন একটা একটা শেষ করে সর্বশেষের মঞ্জিল মকসুদে আমরা হঠাৎ করে একদিন পৌঁছে যাব আল্লাহ তালা যেন আমাদেরকে এই মুসাফিরের জার্নি এক স্টেশনে স্টেশন করে পার হয়ে আল্লাহ তালা কাছে যে স্টেশনে পৌঁছব ফাইনাল স্টেশনে যেন নাজাতের স্টেশনে আমরা পৌঁছে যেতে পারি আমল সহকারে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশায় সেই আমল করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আনিল রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমাত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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बेट पिस मानवत समाधान